بسم الله الرحمن الرحيم وعن النواس بن سمعان رضي الله تعالى عنه قال ذكر رسول الله صلى الله عليه وسلم الدجال فقال إن يخرج وأنا فيكم فأنا حجيجه دونكم وإن يخرج ولست فيكم فامرء حجيج نفسه الله خليفة على كل مسلم إلى آخر الحديث নওয়াজ ইবনে বর্ণিত তিনি বললেন যদি দাজ্জাল আমি তোমাদের মাঝে থাকা অবস্থায় বের হয় তাহলে আমি নিজেই তার সাথে মোকাবেলা করব তোমাদের পক্ষ হয়ে এবং আমি তার সাথে মোকাবেলা করে বিজয় লাভ করব তোমাদের এতে কোনো চিন্তার কারণ নেই কুম আর যদি দাজ্জাল এমন সময় বের হয় যখন আমি তোমাদের মাঝে থাকব না ফামরুন হাজি জুন তাহলে প্রতিটি মমিন প্রতিটি মানুষ নিজেই তার সঙ্গে মোকাবিলা করবে এবং সত্যিকার অর্থে যারা আমার উম্মাদ তারা বিজয় লাভ করবে হাজির শব্দের অর্থ হচ্ছে মোকাবিলা করে বিজয় লাভ করা আলা খালিফতি মুসলিম। আর আমার চলে যাওয়ার পরে প্রত্যেকটা মুসলমানের দায় দায়িত্ব আল্লাহ তারা নিজে গ্রহণ করবেন ইন্নাহু শাহ বুন এরপরে রাসুল সাল্লাহ সাল্লাম দাজজাল সম্পর্কে তার পরিচয় দিলেন দাজজালের পরিচয় তুলে ধরলেন इन्नाहु शुबक आई नो चूल कान चूल आई नफियत चोक उठंत फोड़ा चोक जे रकम ए रकम एक चोख उठंत पीछे आदेश गुत बला আঙ্গুরের মতো যে আঙ্গুরটা পেকে গেছে ফুল আঙ্গুরের আঙ্গুরের মতো কানা বিহু আব্দুল একটা লোক ছিল নাম ছিল আব্দুল কাতান আল্লাহ রসুল সাল্লাম বলছেন আমি তাকে আব্দুল উজ্জা ইবনে কাতানের সঙ্গে তুলনা করছি ফমান আদ্রা কাহু মিনকুম ফালিয়া আলিহ ফেহাসুরাতফ তোমাদের মধ্যে যে কেউ তাকে পাবে দাঁত জাল যদি কেউ পাও দাদ জলের সাথে কারো সাক্ষাৎ হয়ে যায় ফালিয়া আলিফা তেহা সুরাত তাহলে সে সময় জন্য তার বিরুদ্ধে সুরায় কাহাফের শুরুর আয়াতগুলো পড়া হয়তিনারা খুরায় কাহাফের প্রথম আয়াতগুলো পড়ার মাধ্যমে তোমরা তার থেকে নিরাপত্তা পাবে তার চেতনা থেকে নিরাপত্তা লাভ করতে পারবে ইন্নাহু খুল্লাতান খুল্লা তান বাইনা শামিওয়াল এরাক সে শাম এবং এরাক মধ্যবর্তী কোন একটা জনপদ থেকে বের হবে শাম এবং এরাকের সিরিয়া এবং এরাক বর্তমান যে সিরিয়া যেটা সিমা আলান সে ডান এবং বাম দুই ছড়াবে খুব দ্রুত চলবে আহিজ্যে ফেতনা করে দুনিয়াতে চলে তা এবং বামে তার মানে সে পাশ্চাত্য এবং প্রাচ্য দুনিয়ায় পুরাটা সে ভ্রমণ করবে ফেতনা ফাদ ছড়াবে হে আল্লাহ তোমরা স্থির থাকবে যে সমস্ত বিষয়গুলো তার সঙ্গে থাকবে তার সুযোগ সুবিধা নগদ যে সুযোগ সুবিধা দেখা যাবে এগুলো দিয়ে তারা দেখে তোমরা এর খপ্পরে পড়বে না তোমরা অটল থাকবে স্থির থাকবে ফিল আমরা জিজ্ঞেস করলাম যে ইয়ারসুল আল্লাহ এই দাজ্জাল পৃথিবীতে কতদিন পর্যন্ত অবস্থান করবে अल्लाह रसुल्ला चल्स दिन चल्स दिन कैमन का, एक का, एक का एक दिन होगे? एक मास जुम्मत मतिका अकुम एर पर अन्न्य दिनगुल তোমাদের অন্য অন্য বর্তমান যে দিনটা এক বছরের মত হবে সেখানে কি আমাদের একদিনের সালাত যথেষ্ট হবে ওই যে মেরু অঞ্চলে এখনো কোনো অঞ্চলে কি হয় সূর্য ডুবিনা কোন জায়গায় ডুবলেও এই ঘন্টা খানিক থেকে আছে কোন জিনিস ছেড়ে দেন নাই প্রশ্ন করলেন যে ওই যে একটা দিন এক বছরের মত হবে এক মাসের মতো হবে এক সপ্তাহের মতো হবে ওই সময় কি আমরা একদিনে নামাজ পড়লে যথেষ্ট হবে আল্লাহ রসুল্লাহ তোমরা ওই প্রতিদিনের জন্য অনুমান করে আন্দাজ করে টাইম ঠিক করে নিবে আমরা জিজ্ঞেস করলাম যে ইয়ারসুল্লাহ এটা কত দ্রুত পৃথিবীতে ভ্রমণ করবে বললেন যে বৃষ্টির মতো বা মুসলধারে বৃষ্টি বা বাতাসের মতো ঝড়ো হাওয়ার মতো ইস্তাদ বারাতহু যে ম্যাগটাকে বাতাস দ্রুত চলবেলার মতো ইস্তাদ বারাতহু আর রিয়াকে প্রচন্ড বাতাস ধাওয়া করেছে মানে বাতাসে যেমন ম্যাগ নিয়ে যায় দ্রুত এরকম ভাবে সে দ্রুত চলবে সে একটা সম্প্রদায়ের কাছে আসবে কোন এক সম্প্রদায়ের কাছে আসবে তো এর উপরে যারা ইমান আনলো তাদের ব্যাপারে দাজ্জাল আসমানকে হুকুম জারি করবে তো ওর জমিনে বৃষ্টি হবে তার ফসল আলি হিমসা তাদের পশুগুলো জীবজন্তুগুলো এই বাগবাগিচায় চলবে খেতে চলবে খাবে এবং এটা আগে যেরকম লম্বা ছিল তার চেয়ে বেশি লম্বা হবে আগে যেরকম মোটা ছিল তার চেয়ে মোটা হবে আগের যেরকমভাবে তার কুচটা উঁচু ছিল তার চেয়ে আরো বেশি উঁচু হবে দুধে পরিপূর্ণ থাকবে এবং তার রান এবং নিতম্বে গোষ্ঠে পরিপূর্ণ থাকবে ওদের গরু ছাগল ভেড়া দুম্বা ইত্যাদিগুলো মোটা তাজা হয়ে যাবে কথা বলা হলো তার মানে খেতে ফসল হবে ওর পশুগুলো মোটা তাজা হয়ে যাবে তার মানে তার কোনো অভাব থাকবে না এ হলো তারা যারা ওই দাজ্জালের প্রতি মান রাখবে ওদের ব্যাপারে দাজ হুকুম জারি করবে এবং সেটা হবে আল সে অন্য একটি সম্প্রদায়ের কাছে আসবে সে দাওয়াত দিবে ফাইয়ারুদ্দিন তারা এর কথাকে পাত্তা দিবে না তার কথা তারা ফেরত দিবে তারা দাজ্জাদের প্রতিমান আনবে না ফাইয়ানিফ আনহুম ধ্বংস হয়ে গেছে আসি হালি এরপরে সে বিভিন্ন মাঠে দিয়ে যাবে পাহাড় দিয়ে যাবে সে পাহাড় বলবে তোমার ভিতরে যে সম্পদ আছে সবগুলো বের করে দাও খেজুরের মাথি খেজুরের ছড়া যেরকম খেজুরের ডাল থেকে বের হয় গোড়া দিয়ে এরকম ভাবে মাল সম্পদ গুলো বের হয়ে যাবে এরপরে সে একটা যুবককে পাবে যে যুবক কারণে তাকে আঘাত করবে তাকে দ্বিখণ্ডিত করে ফেলবে এরপরে দুই খণ্ড দুই জায়গায় রাখবে রামিয়া তার একটা তীর নিক্ষেপ করলে যেমন টার্গেট নির্ধারণ করা হয় এরকম ভাবে অত দূরত্বে দুইটা ভাগ পরে যাবে সুম্মা ইয়াদু এরপরে তার নাম ধরে ডাক দেবে দাঁতজালু সে ওই লোকের সামনে দাঁতজাল এর সামনে চলে আসবে ওই তাহালু ইয়াদ হাকু তার চেহারায় হাসি থাকবে কাদা আলিকা এরপরে এখানে আর বাকিটা উল্লেখ করা হয় নাই ওই লোকের বলবে এখনই মানানো আমি তোমাকে মৃত্যু দিলাম তারপর জীবিত করলাম ওই লোক বলবে যে আমি এখন নিশ্চিত হলাম যে তুমি সেই দাঁতজাল যে দাতজাল সম্পর্কে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম সাবধান করেছেন তুমি যে সেই দাজ্জাল এটা আমি এখন পূর্ণ নিশ্চিত হলাম কারণ আমাদের রাসু সুল্লা সাল্লাম এটা বলেছেন যে এরকম সে একজন যুবককে হত্যা করবে এরপরে তাকে আবার জীবিত করবে তো আমি এখন সেই যুবক আর আমাকে তুমি হত্যা করে সেবিত তুমি সেই দাজ্জাল। এরপরে তার কোন ক্ষতি করতে পারবে না সে ভাবাই নামা হুয়া কাদা আলিকা এরকম অবস্থা দাঁতজাল চলতে থাকবে তার কার্যক্রম চালাবে মরিয়মের জামে মসজিদের পূর্ব দিকে যে মিনারা আছে সাদা মিনারা এই সাদা মিনারায় অবতরণ করবেন মাহজুদা তাই তিনি ওখানে অবতীর্ণ হবেন এমন পোশাক পরা থাকবেন যেগুলো মনিমুক্তা দিয়ে সাজানো থাকবে আলা তিনি তার দুই হাত দুইজন ফেরেস তার কাঁধে বর দিয়ে ওই মিনারায় অবতরণ করবেন ইদার তর আসাহু কত যখন তিনি মাথা ঝুঁকাবেন তো ফোটা ফোটা ঘাম পড়বে তিনি তখন যখন নামবেন তার অবস্থা বৃষ্টির মতো কাল্লু সেগুলো হবে মণিমুক্তার মতো দেখা যাবে ফালা ইয়াহাইল কাহির মিন ইল্লা ইতা এরপরে তার একটা বিশেষ মজেজা হবে যখন তার যে শ্বাস বের হবে এই শ অথবা তার গায়ে যে যেটা ফোটা বৃষ্টির মতো দেখা যাবে ঘাম জমবে এটা ঘ্রাণ বের হবে এই ঘণ যে কাফের নাকের ভিতরে যাবে সে মরে যাবে আর তার শ্বাস এটা ওই পর্যন্ত যাবে যে পর্যন্ত তার দৃষ্টি শক্তি যাবে অর্থাৎ তার দৃষ্টি সীমা পর্যন্ত তার শ্বাসের প্রভাব পড়বে এবং এই পরিমাণ যে কাফের থাকে তারা মরে যাবে দাদ দাজ্জালকে তালাশ করবেন হাত বা এটা একটা গ্রাম ওইখানের যে গেট আছে সেখানে তাকে পাওয়া যাবে হু অথবা তাকে ওখানে হত্যা করবে সুমাইয়া আলা আলামিন ঈসা আলাহ ইসলামের কাছে কিছু লোক আসবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করেছেন ফা يمসাহু আনু জুহুহুম ঈসা আলাইহিস সালাম তাদের চেহারা থেকে ধুলোবালু মুছে দিবেন আমরা যারা আদর করে চেহারায় হাত বুলাই এরকম হাত বুলাবেন তাদের চেহারা ধুলোবালু থাকবে এগুলো মুছে ফেলবেন ওয়া ইউহাদিসুহুম বিদারাজাতিন ফিল জান্নাহ এবং তাদেরকে যারা দাজ্জালের উপরিমান আনে নাই কষ্ট করেছে তাদের জান্নাতে কি দরাজা সে সম্পর্কে তাদেরকে উপদেশ দিবেন তাদেরকে সান্তনা দিবেন চলতে থাকবে এরপরে সালামের আলাই আল্লাহ তালা ওহি পাঠাবেন আমি এখন আমার একদল বান্দা পাঠাব এদের মোকাবিলা করার মতো কারো কোনো শক্তি থাকবে না তাদের শক্তি তাদের কোন ক্ষমতা নেই খালেজ বান্ধা পাহাড়ের দিকে নিয়ে যাও এভাবে এরপরে আল্লাহ মাজুজ পাঠাবেন তারা প্রত্যেকটা উঁচু জায়গার থেকে খুব দ্রুত বের তারা তাদের পুরাটা পানি তারা পান করে ফেলবে কানা আহম মারাতান কালকান আর শেষের যে গ্রুপটা আসবে তারা মনে করবে যে এখানে কোন পানি ছিল তার মানে পানি সব শুকিয়ে যাবে ثم يسيرون حتى ينتهوا الى جبل الخمر وهو بيت الاول هو جبل বাইতুল মাকদিস এরপরে তারা ভ্রমণ করতে করতে জাবালুল খমর বাইতুল মুকद्दসের একটা পাহাড়ের নাম এ পর্যন্ত তারা পৌঁছে যাবে ফায়াকুলুনা তারা বলবে লাকাদ কাতালনা মান ফিল আমরা জমিনে যারা আছে এদের হত্যা করেছি হালুম্মা চলো ফলনাক্তুল মান ফিল আমরা আকাশে যিনি আছেন তাকেও কতল করব তারা তাদের তীরগুলো আকাশের দিকে ছুড়ে মারবে আল্লাহ তাদের তীরগুলোকে রক্ত মিশ্রিত করে ফেরত দিবেন উপরে যে তীরগুলো গুলো ছুড়ে মারবে ওগুলো রক্ত মাখা অবস্থায় ওদের কাছে ফিরে আসবে এটা আল্লাহ দেখাবেন ওদেরকে ওদের ধারণা ওদের সাথে সে আচরণ করবেন ويحصر نبي الله واصحابه حتى يكون رسول صور لاحدهم خير من 100 دينار لاحدكم اليوم فيرى قبل نبي الله صلى الله عليه وسلم واصحابه এরপর ওই পাহাড়ে ঈসা আলাইহিস সালাম এবং মুমিনরা আবদ্ধ হয়ে পড়বেন কি সেখানে খাওয়া থাকবে না একটা শাড়ের ঘর একটা গরুর মাথা এটা তাদের কাছে মূল্য হবে 100 দিনারের বেশি তো এ অবস্থায় কঠিন অবস্থায় তারা পড়ে যাবে এই সময় আল্লাহ তলাসম এবং তার সঙ্গীরা আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ ওদের ঘরের উপরে এক প্রকারের নাগাফ বা ফোঁড়া তৈরি করে দিবেন ফারসা অতবার তারা সব মরে যাবে কামাউতিন একটা মানুষ যে মরার মতো সব একসাথে মরে যাবে সুম্মাইয়া হাবিদুল্লাহ সাবিদ আল আর এরপর ঈসা আলাহাম এবং তার সঙ্গীরা অতপর ঈসা আলাহিসাম এবং তার সঙ্গীরা আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ একজাক পাখি পাঠাবেন বখতি উটের গরদানের মতো গরদান থাকবে পাখিগুলোর শকুনের গরদান আছে আমরা দেখি এরকম বড় পাখির বড় গরদান হবে উট পাখির গরদান আছে এরকম ফমিন এই পাখিগুলোদেরকে তুলে নিয়ে যাবে ফর হাইস আল্লাহ আল্লাহ তালার যেখানে ইচ্ছা সেখানে ওদেরকে নিয়ে ফেলে দেওয়া হবে আফি রেহমিল স্বীকার করবে খাওয়া দাওয়া করবে তারা জমি বেশ বিচরণ করবে সুমায়ুরকিন্নবার এরপরে আল্লাহ তালা একটা বৃষ্টি দিবেন সে বৃষ্টিতে এমন অবস্থা যে কোনো পাকা কা এমন ঘর থাকবে না যেখানে বৃষ্টি না পৌঁছবে তার মানে গ্রাম শহর সব জায়গায় বৃষ্টি হবে এরপর ওই বৃষ্টির মাধ্যমে জমিনটা ধুয়ে ফেলবেন যেমনটা একেবারে পরিষ্কার স্বচ্ছ পাথরের টুকরা যেরকম এরকম হবে তারা বৃষ্টির মাধ্যমে এটা পরিষ্কার হয়ে যাবে সুমাইয়া এমবাতি এরপরে জমিনকে বলা হবে তুমি তোমার ফসল উৎপন্ন করোদ্দিকে দল মানুষ খেতে পারবে এবং এক একটা আনার ফলের ছায় মানুষেরা ছায়া নিতে পারবে ছাতার মতো যেমন এত বড় বড় হবে ওইবার দুধ দিয়ে এক দল মানুষ এটা পান করতে পারবে একটা গরুর দুধের দ্বারা লাতাক ফিয়াল কবির মিনান্ন একটা মানুষের একটা পরিবারের যথেষ্ট হয়ে যাবে হঠাৎ করে একটা সুন্দর আরামদায়ক বাতাস প্রবাহিত হবে মানুষের বগলে। স্পর্শ করবে ফা তাকবে মমিনিম এই বাতাস এর প্রভাব হবে এই বাতাস এর মাধ্যমে যারা মমিন এদের রুহগুলো কবজ হয়ে যাবে মারা যাবে যত মমিন যত মুসলিম সব মারা যাবে এরপরে থাকবে সব খারাপ লোকগুলো তাহার তাহার তারা ঝগড়া ফাসাদ মারামারি কাটাকাটি लिप्तः लिप्त प्रकाश गाधा प्रकाश मानूष प्रकाश मुस्ता खराब लोकरा जो थे क्या काए लम्बा सुनल गुरुतपूर्ण कथा दादजल सम्पर्ल्ला बर्णा पेश कर लें दादजालचय दाँचालूपक अर्थे ना दादजाल वास्तविक दादजल दाँचाल चरित्र दादजाल भूमिकाय अनेक आसें देखी बर्तमान यहादी ख्रीटाना बर्तमान अमेरिका एगर दादजाल भूमिका आरा से दादजाले मत की सारा देश विचरण कर সব জায়গায় তারা প্রভাব বিস্তার করেছে রাজ্যাল যেমন দ্রুত চলবে এরাও সব জায়গায় দ্রুত পৌঁছে যায় এবং ফেতনা ফাসাদ করে সব জায়গায় ফেটনা দুনিয়ার সবচেয়ে বড় সন্ত্রাসী এখন আমেরিকা যত জায়গায় আপনি দেখেন না এই উইকলিক্স তথ্যের তথ্য দ্বারা দেখা যায় কেমনি গত রাত্রে খবরে বলো যে বাংলাদেশ যে বিমান কিনবে সে বিমান কেনার জন্য ওদের থেকে কেনার জন্য চাপ সৃষ্টি করেছে তাহলে কত জায়গায় এরা এটাই করে অস্ত্র বিক্রির জন্য যুদ্ধ লাগায় गे वस्त बिक्रा को देश माल बिक्री करोटा तथ्य फाश कर लो जब मुस्लिम होत आल्ला दी कारण अमेरिकार शयतानी गो पृथिवीर मानुष्टरा खुबी जरूरी जरा विवेकवान तुझे दर्द जाले क्या गुल सब क्या कर এজন্য এটা বুঝতে হবে মানুষকে বুঝতে মুসলিমদেরকে ভয় পেলে চলবে না যে খ্রিস্টানরা এহুদিরা আমেরিকা এত বড় শক্তির মালিক এজন্য সব তাদের বরুদী হয়ে যেতে হবে না এটার বিরুদ্ধে দাঁড়াতে হবে এখন হলো যে এখানে তো বলা আছে দার্জালের বিরোধিতা করলে তাদেরকে হবে না জমিনে ফসল হবে না তার মানে এত বাস্তব যেটা হলো ওই কমে আমার হাদিসের আমার যেটা আসবো বিশ্বাস করবো তার আগে যেটা হবে দাঁত জালের প্ল্যাটফর্ম তৈরি করার জন্য দেখা যায় যে দাজ্জাল দুই রকম হতেও পারে অসম্ভব কিছু না আমি বলি না যে দাঁত এখানে বলা আছে দাঁত জালের প্রজার আনবে আল্লাহ তালা তাদেরকে ঢিল দিবেন ওই ঘুড়ি যখন ওড়ে রসি ছেড়ে দেয় উঠতে থাকো তো এটা আল্লাহ তারা সেভাবে সিদ্ধির লিল দেবেন কারণ আল্লাহ আল্লাহ আর নাকি কি শুনলো একদল মানুষ আছে আমরা যখন মাহ ফিরে যাই তখন দেখি বিভিন্ন জায়গায় কিছু বক্তা আছে তারা আছে না এই মার্কা মানে পাবলিকের কেমনি হাসাইবে चाहिए मार्शा मार्शाला टाइम मत पर बन करा चूर मार्का हुर्रे हमारे हरिण देखते पैल गई तलाए रे वज कर मस्जिषे जगह कुरान हादीर बयान क्यों बाबा मस्जिश नष्ट कर प्राय पूरा बयान गोदे को बुजुर्ग कहनी बाबर पीर दादा पीर नाना पीर कार मत आकाशे उड़ल के नीशे उड़े गल क्यों करलो करलो कहनी बयान আমি বলছিলাম যে বিষয়টা যে এই পীরদের কাছে গেলে মানুষ ধনী হয়ে যায় এই হয় সেই হয় আমি হতেও পারে অসম্ভব কিছু না কারণ আল্লাহ তারা এখানে যেটা আছে আল্লাহ তারা ঢিল দেন যে যেরকম আল্লাহর সঙ্গে আকিদা পোষণ করে আল্লাহ তারা তাকে সেরকম আচরণ করেন তার সঙ্গে সেরকম ঢিল দেন বরং উচিত ছিল যে না অমুক পীরের কাছে গেলে মানুষ কি হয়ে যায় गरीब हो जाए गरीब होता है दादजाल गति सम्पर्क बड़ा से खूब द्रुत छा दुनिया प्रभावार कर देखी एर पर যে শেষ পর্যন্ত আল্লাহ তালা দাল্লা দাঁতালকে হত্যা করাবেন দাঁত পর পর্যন্ত শেষ হয়ে যাবে ঠিক এরকম আছে রূপক অর্থে যে দাঁত জল আছে দাজ্জালের যারা শক্তি আছে এদের ধ্বংস হবে কাজী শক্তি কারো স্থায়ী থাকে না দুনিয়ায় এমন কোন শক্তি নাই যে শক্তির পতন হয় না আল্লাহ রসুল্লাহ সালাম একবার ই করছেন সফর থেকে ফিরতেছিলেন তো একটা উট আল্লাহ রসুলের উঠের সামনে দিয়ে যাচ্ছিল খুব দ্রুত চলতেছিল আল্লাহ রসুল দিলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আসলেন মদিনাতে মদিনাতে এসে বিক্রি করে তার টাকা দিয়ে দিলেন পরে আমার ওই সাহাবিকে উটটাও দিয়ে দিলেন এটা মূলত এক সাহাবিকে সাহায্য করার উদ্দেশ্য ছিল আল্লাহ রসুলের সেই জন্য কৌশল্যা করেছিলেন কিছুদিন পরে ওই উট আর মানে ওই সঙ্গে দৌড়েই পারে না তখন আল্লাহ রসুল বললেন যে দুনিয়াতে এমন নাই শক্তি যেটা এক সময় বাড়বে পরে আবার এটা শিথিল না হয়ে যাবে দুর্বল না হয়ে যাবে তো এটা দুর্বল হবে দুনিয়ার যে কোনো শক্তি বাড়বে আবারও নিঃশ্বাস হয়ে যাবে এটা আল্লাহ প্রমাণ রাখেন যে আল্লাহর ক্ষমতাই একমাত্র স্থায়ী এ ছাড়া কারো ক্ষমতায় স্থায়ী না এজন্য এখন যে বর্তমানে আমেরিকা से से से। से मोने कम आल्ला ध्वस कर पूर्वे की जमिने फसल बसिंग মাঝে মধ্যে আগে যেরকম ফসল হতো আমি আমার দক্ষিণ অঞ্চলে কথা বলি আমার অঞ্চলে গরু ছাগল মৌষ ডা সব ছেড়ে দিত সারা দিন ঘাস খেত সন্ধ্যা সময় রাখালটা নিয়ে আসতো রাখালগিরি আমিও করছি করি নেতা না আমার আব্বার মিষ ছিল অনেকগুলো প্রায় এই মহিষে একদিন একটা মহষ বলি বলে বলি হলো একটা যুবক পুরুষ এটা লালন পড়া এটা কোন কাজ করবে না খালি খাইবে আর এটা লড়াই করবে প্রতিযোগিতা হয় মহিষের লড়াই এই যুদ্ধ করবে এক দেখে তো অনেক দূর থেকে ঘাড় মোটা করে সেই উচ্চ করে তারপরে গিয়া আঘাত করে বন্দুকের গুলির মতো আওয়াজ হয় কোন কোনো সবাই লড়াই থামে না দুই দিন তিন দিন পর্যন্ত চলতে থাকে একটাকে না ফালানো পর্যন্ত সে ওটা ছাড়বে না তো ঘটনাক্রমে মহিষ একটা ওই আমাদের ওইরূম একটা মহিষ ছিল ওই মহিষ একদিন আমাকে আল্লাহ রক্ষা করছে ও যে আমাকে আঘাত করছে দুই শিঙের মাঝখানে এই তাড়াতাড়ি আব্বা মহিষ গুলো সব বিক্রি করে দিল এরপর ওই মহিষটাকে আমি দেখছি বিক্রি করার পরে অনেক দূরে বিক্রি করছে ওটাকে এরপরে সে পালাইয়াতে চলে আসছে এরপর আমরা তার কাছে গায়ে শিঙে হাত দিয়ে করে কিচ্ছু বলে না সে মনে হয় সে কান্দে সে অনুতপ্ত এ বুঝতে পারতাম না হয় এই হলো অবস্থাটা তো এই মহিষগুলো দেখছি যে ওদের এই লড়াই এদেরই তো এটা বলতেছিলাম কি যেন আগে যে জমিনগুলো যে ছেড়ে দেওয়া হতো সারাদিন ওরা বিচরণ করতো ঘোরাফেরা করতো আর এখন ওইখানে আমাদের ওই অঞ্চলেও প্রায় ফসল বদার দুইটা শুরু হয়ে গেছে আর অন্য অন্য এলাকায় তো দুইটা তিনটা ফসল হয় সারা বছর ফসল থাকি যেমন একটা উঠে একটা দেয় ওই অঞ্চল এরকম ছিল না তো এরকম ফসল হচ্ছে আর বেশি হচ্ছে ফসল আগে যে ফসল হচ্ছে এখন তার চেয়ে বেশি হয় উৎপাদন বেশি হয় এরপরে আগের চেয়ে বড় বড় হয় এই তাইফে আমরা দেখেছি তাইফে একবার আনার ফল এত বড় বিশাল বিশাল আনার ফল এরকম এক একটা মিষ্টি কুমড়া দেখবেন যে কত বড় বড় হচ্ছে তো এটা আদিকে বলা আছে যে কেয়ামতের আগে এমন এক একটা আঙ্গুরের ছড়া আঙ্গুরের ছড়া একটা আঙ্গুরের ছড়া দিয়ে একটা পরিবার চলে যাবে उटर दूध बढ़े गाभिर दूध बढ़े छागलर दूध बढ़े बनार फल बड़े लोकसंख्या बर पुरुष कम आशा दी युद्ध विग्रह पुरुष नारी संख्या पुरुष कमें नारी संख्या बोला एमक पुरुष पंचाश जन महिला चले आसब्ध विग्रह बी पुरुष मारा जाए मेरा मेरे आश्रय पुरुष पंचाश जन नारी आश्रये तो बोला लोक संख्या लोक संख्या पठाय आल्ला आल्ला जे रकम लोक दरकार खाद्य दिए पाठाय खाद्य सब गुदमजात रखबें तो मानस ना खेलो आज करें तला गरीब कर अनुग्रह आल्ला इच्छा कर गरीबी धनी गरीब करते हैं आल्ला तला इच्छा एट बिराट एक निजाम सब जदि बड़ लोक हो न, जो স্বচ্ছল হতো তাদের রাস্তা ঝাড়ু দিতা এই ভোর রাত্রে আপনি সকালে উঠে দেখেন সারা শহরের রাস্তাগুলো পরিষ্কার ঝাড়ু দেয় কারা আমি দেখি আমি তো ভোর রাত্রে আসি তখন দেখি যে ভোর রাত্রে কি সারা ঢাকায় এরা কি করে ঝাড়ু দেয় এই শীতের রাত্রে ভোর রাত্রে তারা ঝাড়ু দেয় শহর নিরিবিলি তাকে ওরা ঝাড়ু দেয় কত উপকার করতেছে ওরা ওরা যদি আপনি যখন অফিসে যাবেন ওই সময় ঝাড়ু দিত আপনাকে ঝাড়ুর আঘাত লাগতো ময়লা লাগত দুলাবন্ধু নাকে ঢুকতো তারা তা করে না ওরা পরিষ্কার করে আপনার পরিষ্কার করে আপনারা সাফ করে কারা করেছেন ধনীদের মালের মধ্যে গরিবদের অধিকার আছে সে অধিকার কিছু নির্দিষ্ট আছে জাকাত ফেতরা কিছু আছে অনির্দিষ্ট এমনি দান করো নির্দিষ্ট অংশই মানুষ দান করত এক লাখ টাকা আড়াই টাকা লাখ প্রতি বাংলাদেশে কতজন আছে। তারপরে এক কোটি টাকা হলে কারো টাকা বা ব্যবসায় মার হলে তারপরে আড়াই লাখ টাকা টাকাতে আসবে এক কোটির উপর কত আসবে লক্ষ কোটিপতি প্রতি বাংলাদেশ কতজন আছে এই শহরে যাদের বাড়ি আছে আর মোটামুটি ব্যবসা বাণিজ্য করে প্রায় লোকই কোটিপতির উপরে আর এক কোটি নেই এক কোটি এখন ছাগলের কাছে আসে প্রায় রাস্তাঘাটে দেখবেন সিসকে দেখতে দেখা যায় কি পছন্দ হবে না ও দেখেন যাবে কোটি টাকার মালিক বহুত আছে এরকম जकत ठीक मत दी और जब दूटा शर्त जकत ठीक मत हिसाब निकाशन दस जन लोक के जकत दिवसी दस जन लोक आगामी जो देखा जगह देवा ए रकम जो जगत दे गरीब थे जकत तो अपना ईच्छिक विषय ना জাকাত বাধ্যতামূলক এই জন্য যদি ইসলামী হুকুমত হয় তখন আপনার জাকাত আর দেওয়া লাগবে না জাকাত নিয়ে নেবে আপনার ব্যাংকে টাকা আছে ওখান থেকে চল্লিশ বাকবার নিয়ে নেবে আপনার ব্যবসায় প্রতিষ্ঠানে মাল আছে ওখান থেকে নিয়ে নেবে আপনার পুরা মাল হিসাব করে আর তখন হিসাব নিয়ে আসে আর জমা দেওয়া লাগবে না জমা সরকার এমনি নেবে আপনার কোন জায়গায় কি আছে সব খুঁজে বের করবে এইভাবে খেতে ফসল আছে ফসল দুইবার দেখবে একবার যখন ফসল বের হলো মোটামুটি ভাবে কাঁচা হয়ে গেছে তখন দেখে আসবে একবার এরপর যখন আবার পেকে গেল কাটার সময় হয়ে গেছে তখন আর দেখবে দেখে একটা অনুমান করে আসবে সেই অনুমান করে তার থেকেও কৃষি অংশ বাদ দিবে এরকম অনুমান করে আসবে এরপর ওই আদায় করে নিবে না পারে না জাকাত শর্ত হচ্ছে আগে হিসাব নিকাশ করে দিতে হবে একটা নির্দিষ্ট অংশ আছে ইনকাম ট্যাক্স ভাগ হবে এগুলো কেউ জাকাতের মধ্যে পড়ে না এগুলো কথা হিসাব নিকাশ করে নির্দিষ্ট অধিকার ওটা অধিকার ওটা তোমার হিসাব নিকাশ করে আদায় করতে হবে আমি যদি তোমার কাছে পঞ্চাশ সেটা তোমার আমাকে পঞ্চাশ টাকা দিতে হবে কম দেওয়ার অধিকার তোমার নাই ঠিক গরিবদের অধিকার নির্ধারিত করা ওটা ওই পরিমাণে দিতে হবে ওদের কম দিকে চলবে না দানের সব হয়তো পাবে কিন্তু জাকাত তারা দেওয়া হবে না জাকাত হিসাব নিকাশ করে যে পরিমাণ হয় সেই পরিমাণ আদায় করতে হবে যদি কিছু বাকি থাকে ওই আল্লাহ কাছে ঋণী রয়ে গেল এরকম যদি জাকাত দেওয়া হয় ঠিক তাহলে এই দেশে গরিব থাকে না আর এই জন্য প্রথম শর্ত হচ্ছে ইসলামী হকুমাত কায়েম করা ইসলামী হকুমাত কায়েম না হলে এই জাকাত আদায় করবে কি এই জাকাত পরিকল্পিত ব্যয় করবে কারা এই জন্য যেটা বলি প্রায় যে আগে ইসলামকে বিজয়ী করা কোরআন মোতাবেক খিলাফত প্রতিষ্ঠিত করা আর সেই খিলাফতের অধীনে এগুলো সব আদায় হবে এবং সেভাবে চলবে এটা না হওয়া পর্যন্ত পৃথিবীতে শান্তি আসা সম্ভব না তো আমরা দাতজাল প্রসঙ্গে আলোচনা করছিলাম এই দাতজাল बर्तमान दर्जाल जरा अनुसारी और तरह जरा पथ परिष्कार कर सम्पर्क सवधानता निजे मान के अटल रखा मजबूत रखा इधर करणीय आल्लास वह सकल विषय बुझार और अमलिक दान कर